Rabbi, ya Allah. শুক্র দর্শক স আপনারা পৃথিবীর যে কোনো অবস্থান থেকেই আমাদের আজকের আয়োজন দেখার জন্য দূরদর্শনের সামনে বসেছেন তাদের সকলকেই আমরা আন্তরিক চালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিয়মিত আয়োজন আর আয়োজনে রয়েছে নওয়াকিদুল ইমান বা ইমান ভঙ্গের কারণ সমূহ এই গুরুত্বপূর্ণ পর্বে আজকে আলোচনা রাখার জন্য যারা আমাদের সম্প্রচার কেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই এসেছেন ডক্টর হাফিজ এব এবং এসেছেন শেখ আকরামুজামান বিন আবদুল আল মাদানি এসেছেন শেখ মাহমুদুল হাসান এবং আরও আছেন শেখ দর্শক শ্রোতা উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী আসুন তাহলে আমরা আলোচনায় ফিরে যাই আল্লাহ ও তার রাসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে যারা অধিক উত্তম মনে করবে বা পূর্ণ মনে করবে তাদের এমন থাকবে না এ পর্যায়ে আমি প্রথমেই যাচ্ছি আমাদের প্রাগ্য প্রবীণ আলোচক শায়ক আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আল্লাহাবিহাদ আসলে চমৎকার একটি বিষয় যে বিষয়টি প্রতিটি মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি আমরা তো বিভিন্নভাবে বিভিন্ন কথা বলি কিন্তু এগুলো সাধারণভাবে আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে না যার কারণে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই অনেক বুদ্ধিজীবী ওরিয়েন্টেলিস্টদের বা মুস্তেষকিনদের বা প্রাচ্য বা পাশ্চাত্যবিদদের প্রভাবে প্রভাবিত হয়ে অনেক ক্ষেত্রে তারা ইসলামের কোনো কোন বিধানকে বা ইসলামী বিধানকে তারা মনে করে অন্যদের চাইতে খাটোয়া নাউজ বিল্লা এবং ওদেরটাকে মনে করে অনেক ভালো সমাজ ব্যবস্থার ক্ষেত্র এখনো দেখা যায় অনেক ক্ষেত্রে তারা দেশ থেকে দেশের একটা তুলনা করে বলে যে অমুক দেশের নীতিটা ভালো অমুক দেশের নীতিটা খারাপ অমুক দেশের আমাদের সেই নীতি কোথায় অথচ আমার প্রিয় দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ইসলামী দর্শন বা ইসলামী নীতি যেটা রাসুল আকরম সাল আলহাম মদিনা মোনারা এবং পরবর্তীতে কোলাফায় রাশিদুন যেই নীতি অবলম্বন করে সারা বিশ্বকে নিরাপত্তার বলয়ে নিয়ে আসতে পেরেছিলেন আজ মুসলমানরা তার থেকে বিচ্ছুত হওয়ার কারণে এই পর্যায়ে পৌঁছে গেছে আমি নিশ্চিত করে বলতে পারি অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের যে নীতি গ্রহণ করেছে তা এই ইসলাম থেকে আহরিত তারা এখান থেকে নিয়ে সেটাকে চালু করে তারা কিছুটা বেনিফিটেড হচ্ছে কিছুটা তাদের ভালো লাগছে কিন্তু এর অর্থ এই নয় যে তাদের যে রচিত নীতি সেটা ইসলামী নীতির চাইতে ভালো কক্ষনো না কোনো দিন সম্ভব নয় দেখুন ইসলাম এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ রবুল আলমেন ইসলামের আগে কোনো ধর্মকে আসমানি ধর্ম ইহু ধর্মগুলি আর খ্রিস্টান ধর্মগুলি অন্য ধর্ম তো কোনো ধর্মকে পূর্ণতা দান করেছেন এমন কোনো সুসংবাদ দেয়া হয়নি না ইঞ্জিলে আছে না তরাতে আছে ওল্ড টেস্টমেন্টে আছে না প্রটোকলে আছে না আপনার স্টেটমেন্টে আছে কোথাও নেই কিন্তু একমাত্র আল্লাহ রবুল আলমিন রসুল করিম সাল্লি ইসলামের উপর যে দিন নাজিল করেছেন শেষ বছর বিদায় হজের বছর দশম হিজড়িতে এসে আল্লাহর আলমিন এই দিনের পূর্ণতার ব্যাপারে সরাসরি ঘোষণা দিয়েছেন আলিয়া তুলক ইসলাম দিনা অতএব সেটা পূর্ণতা তখনই সম্ভব যখন সারা বিশ্বে প্রচলিত মানব রচিত যে কোনো মতবাদ যে উত্তম হওয়ার কারণেই এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং কেয়ামত পর্যন্ত এটা শ্রেষ্ঠ থাকবে কোন অবস্থাতেই এ কথা বলা যাবে না যে মানব রচিত বা অন্যদের দ্বারা নিয়ন্ত্রিত বা অন্যদের কাছে পরিচালিত তাদের নীতিটা ইসলামিক কোনো নীতির চাইতে ভালো কোন অবস্থাতে বলা যাবে জি সুন্দর বললেন সুপ্রিয় দর্শক শ্রোতা বুঝতে পারলেন তাহলে যে অন্য ধর্মে আচরিত কোন নিয়ম নীতিকে ইসলামের চাইতে আল্লাহ এবং তার রাসুলের আদর্শের চাইতে উত্তম মনে করা বা পূর্ণ মনে করা এটা ইমান ভাঙ্গের একটি কারণে পর্যায়ে শেখ মাহমুদুল হাসান ধন্যবাদ আলহামদুলিল্লাহ রা আজকে সমাজে একটি প্লাবন শুরু হয়েছে আধুনিক শিক্ষার কারণে অথবা পাশ্চাত্য প্রভাবিত হওয়ার কারণে অনেকে ইসলামের বিভিন্ন বিধানগুলোকে ছোট করে দেখছেন এবং তারা মনে করছেন যে মুসলমানরা পৃথিবীতে তেমন কিছুই করেনি যা কিছু হচ্ছে আজকের আলো বাতাস আজকের আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নয়ন ইত্যাদি সবকিছু কিছু অমুসলিমদের মাধ্যমে হয়েছে যদি ইসলামেই শ্রেষ্ঠ হতো ইসলামের বিধানাবলী যদি সর্বোৎকৃষ্ট হতো তাহলে তো মুসলমানরাই বেশি কিছু করতে পারতো বা এগিয়ে থাকতো এরকম ধারণা এবং এই ধারণাটা এত বেশি প্লাবিত হচ্ছে যাতে করে অনেক ধর্মপ্রাণ মানুষদের অন্তর কিংবা তাদের চিন্তা এটা গ্রাস আর এই চেতনাকে প্রচারিত হওয়ার পিছনের যে কারণটি হলো মুসলমানদের ইতিহাস সম্পর্কে অজ্ঞতা তারা যদি জানতো যে ইসলাম এমন একটি সময়ে এসেছে যখন চতুর্দিকে অজ্ঞতা বর্বরতা এবং মূর্খতা ছিল এবং প্রথমে ইসলাম শুরু করছে এই কারা পর অর্থাৎ জ্ঞানের সভ্যতা শুরু করেছে এবং সারা পৃথিবীকে জ্ঞানের ইউরোপ করেছিল ইউরোপ রে মুসলমানদের যেমন ইতালি থেকে আরম্ভ করে তারা মুসলমানদের কাছে তারা শিক্ষা অর্জন করত আমরা তো ইতিহাস থেকে এটাও দেখি যে আজকাল মানুষ ইংলিশ স্পোকিং ইত্যাদি শেখার জন্য যেমন বিভিন্ন কোর্স করে তখনকার অবস্থা ছিল আরবি শিখার জন্য মানুষ এরকম এবং সেই জায়গায় এই ব্যাপারগুলো যদি মুসলমান যুবকরা বিশেষত এবং শিক্ষিত সমাজ যদি পড়ে দেখেন তা দেখবেন ওয়ান ইনভেনশন অব মুসলিম একটি বই আছে ইনসাইক্লোফেরি আছে একইভাবে লন্ডনে একটি এক্সিবিশন হয়েছে যেখানে দেখানো হয়েছে বিভিন্নভাবে যে মুসলমানদের ইনভেনশানগুলো হাউ শেভ দ্য মডার্ন ওয়ার্ল্ড বর্তমান আধুনিক বিশ্বকে কিভাবে মুসলমানদের আবিষ্কারগুলো নতুন মাত্রা এবং রূপ দান করেছে এই বিষয়গুলোকে জানলে অনেক সময় উপর অটল থাকাটা সহজ হবে এবং শিক্ষিত বিভ্রান্ত করতে পারে আর এই বিভ্রান্তি তাদেরকে ইমান থেকে বের করে দিতে পারে কাজে এখানে খুবই সতর্কতা অবলম্বন করা দরকার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যাচ্ছি আমরা ইমন ভঙ্গের কারণ হিসেবে চতুর্থ যেটা সম্মানিত দর্শক মন্ডলের কাছে পেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আদর্শকে অধিক সুন্দর বা অধিক ভালো মনে করা এমনটা যদি কেউ করে বা বলে অধিক পূর্ণ পূর্ণ বা অধিক সুন্দর আহসান বা আকমাল এটা যদি বলে মন্তব্য করে বা করতে চায় বা চিন্তা চিন্তাভাবনা করে তাহলে সরাসরি রাসুল সাল্লাহ আলি সাল্লাম একটি হাদিসের বিরোধী হবে সেটা হলো এই আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ও বলেছেন যে আহসানুল হুদা ও হুদা মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ এই বাক্যটাকে অস্বীকার করা হবে তখন তার ইমান ভেঙে যাবে হাদিসটি বোখারি মুসলিমের এরপরে আমরা পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে এমনকি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাসুলোর বাক্যটি বলে একটা নীতিমালা পেশ করছি যে নীতিমালা থেকে সরে আসার একচুল সুযোগ নেই সেটা হলো এই বিদায় হজের সময় রাসুল সাল্লাম একটা খুব লম্বা ভাষণ দিলেন কেয়ামাত পর্যন্ত মানুষ যেন সঠিক পথে থাকে সেই ভাষণে একটি বাক্য ছিল যে কুল্ল মিন আমরিল জাহেলিয়া তাহাতা কাদামাইয়া জাহেলিয়াতের যুগের যত নীতি ছোট বড় সুন্দর অসুন্দর সব আমার দুই পায়ের নিচে আমি ভালো মনে করলাম যেটা কেয়ামাত পর্যন্ত হতে পারে তিনি পায়ের নিচে রেখে দিয়েছেন এটা নীতিমালা সম্মানিত তিনি ভাইবোন আপনাদের সামনে পেশ করছি যে আপনাদের মনে রাখা ভালো হবে मानूस अज्ञतार परिचय दिए अन्य नीतिमला आदर्श के भलो मन बेपार्थी तीन श्रेणी मानूष आल्लातीम वो तबजिल घरणीत मानूष हम सुन्नता जा रहा जाहेल नीति के खुजे যে কোনো নীতি যখন রাসুলের নীতির করা হবে সেটা হলো যে কারণে সামান্য সময়ের জন্য আমরা ছোট্ট একটু বিরতি চাচ্ছি বিরতির পরে আমরা আবারও আমাদের আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ Allah The students of Islamic International School welcome all of you Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh Al-Malik Al-Quddus Al-Mu'min Al-Muhaimin U -S, S L I M I'm so blessed to be with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 Watch Little Wonders at their best. Bishoy Shishura, Pratibhudban, Chondashattai, Apunashamprachar, Shokal Agarotai, Bangla, Tese, Peace TV, Banglai. Nobiji Muhammad, Sallallahu Alaihi Wasallam, Ehrh, Moni Mugta. Anas bin Malik, Radiyallahu Anhu, Teghe Ghe Rasul, Sallallahu Alaihi Wasallam, Balin, को मुस्लिम व्यक्ति जो कोनो गाच लगाए अतपर तर फल मानुष प्राणी खाए सदगा बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हज़ार बारो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 कुरान भो भाव बुझ्वार की विषय ज्ञान रखा जरूरी जानते हम देखु সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতি কালীন সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমরা আবারও আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসতে পারলাম আমরা শুনছিলাম যে ইসলাম বা ইমান ভঙ্গের চার নম্বর কারণ আল্লাহ ও তার রাসুলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ বা নীতিমালাকে পূর্ণ বা উত্তম মনে করা এটা ইমান ভঙ্গের কারণে এ পর্যায়ে আমরা যাচ্ছি শেখ জামানের কাছে বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং বলা যেতে পারে অজানা বিষয় এই বিষয়টা এভাবে কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করা হয় না যার জন্যই আমাদের সমাজে অজানা বিষয় হয় এই নীতির বিরুদ্ধে আজকাল আমাদের জেনারেশন আমাদের বর্তমান সমাজ গড়ে উঠেছে প্রতিষ্ঠিত হয়ে গেছে এর উপরে দল মত তৈরি হয়ে গেছে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই আমরা যদি ইসলামের ছায়া তলে ইসলামের আসল উপকারিতা পেতে চাই তাহলে এই বিষয়গুলো জানতেই হবে এখানে আমরা যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হল আল্লাহ এবং তার রসুলের যে নীতিমালা যে বিধান যে আদর্শ রসুল সালামের মাধ্যমে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন এর চেয়ে যদি অন্য কোনো ব্যক্তির বিধান বা তার নিয়মাবলীকে উত্তম মনে করি অথবা তার চেয়ে বেশি পরিপূর্ণ মনে করি তাহলে তো অবশ্যই ইসলাম ভঙ্গ হবে এমনকি যদি সমপর্যায়েরও মনে করি যে তারপরও কিন্তু ইসলাম ভঙ্গ হয়ে যাবে বিষয়টা এবং এটার কারণ হলো হিজবুল্লাহ ভাই বলেছেন সুরাম আয়েদার তিন নম্বর আয়াত দিয়ে সরাসরি আল্লাহর সাথে বিতর্ক লিপ্ত হওয়া আল্লাহ বলছেন কি কোরআনের মধ্যে সার্টিফিকেট লিখে দিয়েছেন ইসলামকে তোমাদের জন্য দিনরূপে ধার্য হয়ে করে আমি খুশি হয়ে গেলাম ইহুদি এই আয়াত শুনে অমর খত্তাব কে বলছেন এটা যে প্রমাণ আমাদের কেবল এই শ্রেষ্ঠত্ব পেয়েছে পরিপূর্ণতার সার্টিফিকেট পেয়েছে ইহুদি বলতেছে তোমাদের কোরআনে এমন একটা আয়াত নাজিল হয়েছে যদি আমাদের ধর্মে এই আয়াতটা নাজিল হতো এরকম একটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসতো আমরা ওই দিনটাকে উৎসব ঈদের দিনে হ্যাঁ তাহলে কিভাবে এটা তো ইহুদির সাক্ষী অভিপ্রায় নাই তারপরও কথা হলো আল্লাহ তো বরকতালার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কে আসতে চায় সে কি মুসলিম আল্লাহ যেখানে আল্লাহর চেয়ে বিধান দাতা হিসেবে আর কে আছে সম্প্রদায়ের জন্য তাহলে কি আমরা বলতে পারি আমরা আছি কে বলবে কোন প্রেসিডেন্ট বলতে পারবে মুসলিম হয়ে কোন প্রধানমন্ত্রী বলতে পারে আল্লাহর চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কি আসবে আসুক যদি আসে চ্যালেঞ্জে তাহলে কিভাবে আমরা বলতে পারি তার ইমান আসে ইমান ভেঙে অবশ্যই তার ইমান ভেঙে বিষয়টা হলো সাধারণ নয় আল্লাহর মুখোমুখি দাঁড়ানোর ব্যাপার আল্লাহর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ যে শেখ আমরা আসছে আপনাদের কাছে আমার অরাংশা যে শেখ আবদুরাজ্জাক যে কথাটা বলতে করে রেখেছেন আসলেই আমাদের অজ্ঞতার কারণেই আমাদের এই মাথায় আসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাওয়া বিদাওয়াল জাহেলিয়াহ মান দাওয়া জোসা জাহান্নাম ওয়ান সোমা ওয়া সাল্লা ওয়া মুসলিম रसुल सलिमेंदी जाह नीतिमाल जी कर सुन्ना बहिर्भूत तो रसुलतार समय नियम नीति ওইগুলো যদি এখন কেউ নিয়ে আসে এখন তো রাসুলের দোয়া নিয়ম নীতিপূর্ণ সবচেয়ে উত্তম আদর্শ আছে এখন এই আদর্শের উপরে কোনো অংশ অসন্দর বা অপূর্ণ বা সুবিধে লাগে না বা অনুকূলে হচ্ছে না এই মনে করে যদি ওটা টেনে নিয়ে আসে আল্লা রসুল বলেছেন যে ও জাহান নামে যাবে আল্লাহ রসুল থামেননি আল্লাহ রসুল বলছেন যে ও সলা তদায় করলেও শ্যাম পালন করলেও নিজেকে মুসলিম ধারণা মনে করলেও জাহান নামের খড়ি কথা কত গুরুত্বপূর্ণ কি করে মানুষের এখানে ইসলাম থাকতে পারে যখন সে বলবে না এগুলো পূর্বের যুগের আইন এটা একটা হচ্ছে অজ্ঞতার পরিচয় এটাই জাহিলিয়া এটা যদি কোনো মুসলমানের মুখ থেকে বের হয় তাহলে মুসলমান এটা নিশ্চিতভাবে ও জেনে নাই যেন আমি যার নামে চলেই গেছি তোবা করে ফিরে আসি আমি এখানে একটু এড করে দিই যেটা হচ্ছে এই যে চমৎকার বলেছেন এই কথাটা যে আমরা এখন আমাদের অনেক বুদ্ধিজবিদ্যাবিদার তাদের মুখ থেকে শুনতে পাই বিভিন্ন সেমিনারে ইত্যাদি তো তারা বলে যে সমাজের প্রয়োজনে এই আইনটি সংশোধন করা দরকার যেটা ইসলামী আইন সংশোধন করা দরকার এমনিভাবে তারা বলে ইসলামের দিকে আমরা যখন ডাকি তখন তারা বলে এরা পশ্চাৎপদ এরা পিছনের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে তারা বলে সেই অন্ধকার যুগের দিকে নিয়ে যাতে তারা বলে সেই বর্বর যুগের দিকে নিয়ে যাতে না আমার প্রিয় ভাই আমরা কখনোই এটা বলি না বরঞ্চ আমরা ইসলামের দিকে আপনাদের আহ্বান করে আলোকিত জীবনের দিকে আমরা ডেকে নিয়ে আসতে কারণ এই অন্ধকার বর্বর যুগ থেকেই যাদেরকে রক্ষা করেছে যেই দিন সেই দিনের নাম হচ্ছে ইসলাম সেই ইসলাম এখনও যদি আমরা সত্যিকার অর্থে প্রতিটি ঘরে ঘরে সমাজে যদি আমরা প্রতিপালন করতে পারি তাহলে নিশ্চিত আল্লাহ রবুল আলমেনা এই জমিনের মধ্যে শান্তি বিরাজিত হবে অশান্তি এখান থেকে ছুটে যাবে আর একটি কথা আমি এখানে বলে দিই ইসলামী দিনা ইসলাম যে ফালাইকবালা মেন ইসলামী নীতি ছাড়া এর পরিবর্তে অন্য কোন নীতি গ্রহণ করার তো অবকাশই নেই অবকাশ নেই অবকাশে ফালাইকবালা কেয়ামত পর্যন্ত গ্রহণ হবে না ভালো সর্ব ধর্মে যারা প্রেম করে যারা সর্ব জীব প্রেম করে হত্যা করে না তুলনা করে এটাকে একটু করতে চায় আজকের সমাজে আমাদের যারা দাওয়া কাজে নিয়োজিত তাদের জন্য এটা দায়িত্ব হয়ে পড়েছে যে ইসলামের প্রতিটি বিধানে যে আল্লাহ তালা অনেক যুক্তি রেখেছেন অনেক কল্যাণ মানব জাতির জন্য রেখেছেন সেটাকে ফুটিয়ে তোলা অনেক সময় অজ্ঞতার কারণে সেগুলো না জানার কারণে বাহ্যিকভাবে তার কাছে মনে হয় সেই বিধানগুলো তেমন যুক্তিপূর্ণ নয় লজিক্যাল না এবং সেটা আমাদেরকে পশ্চাদমুখী করছে এরকম ধারণা তৈরি হয় অথচ প্রতিটি বিধানের সাথে বিজ্ঞান জড়িত আছে প্রতিটি বিধানের সাথে যুক্তি জড়িত আছে প্রতিটি বিধানের সাথে কল্যাণ জড়িত আছে যেমন দৃষ্টান্ত হিসেবে আমাদেরকে যে প্রশ্নটি আপনি করেছেন সেখানে যদি আমরা তাকাই যে কোরবানির সময় এতগুলো গরু সারা পৃথিবীতে জবাই হচ্ছে এটা কি প্রথমত এটা একটা নিষ্ঠুরতা এতগুলো প্রাণীকে বধ করা হচ্ছে হত্যা করা হচ্ছে এই জাতীয় একটি প্রশ্ন হয় কিন্তু আমরা যদি একটু চিন্তা করে ওই দিন আমরা নাই বললাম কিন্তু সারা পৃথিবীতে প্রতিদিন কয়টি মুরগি জবাই হচ্ছে এবং সেখানে তো এটা মুসলিমের সাথে সম্পৃক্ত না মুসলিম অমুসলিম সবাই ব্যাপার সেটাই খাচ্ছে আপনি দেখুন খ্রিসমাসে তার কি আছে কত লক্ষ লক্ষ টার্কি মানুষ করার চেষ্টা করা এটা অন্যায় তাছাড়া এই যে কোরবানি আমরা করি এটা তো জাস্ট একটা গরু কিংবা ছাগল জবাই নয় এর মাধ্যমে নিজের মানুষের যে পার্শবিকতা আছে পশুত্ব আছে ওই পশুত্ত জবাই করার শিক্ষা এখান দেওয়া হয় এবং এই কথা শিক্ষা দেয়া হয় সারা পৃথিবীর সকল যারা পশু জবাই কে নিয়ে এরকম মন্তব্য করে থাকেন অথবা তারা মানবিকতা দেখাইতে চান এভাবে জীব হত্যা মহাপাপ বলে তাদের কাছে দেখা যায় যে মুসলিম হত্যা মহা আল্লা বিরুদ্ধে শত্রুতাই লিপ্ত এটা বোঝা যায় যারা আল্লাহকে মানে যারা আল্লাহাদত করে যারা মুসলিম তাদেরকে পশু পাখির মতো করে হত্যা করতেছে পশু পাখির ব্যাপারে দরদ দেখাচ্ছে কিন্তু মুসলিম হত্যা করতেছে এবং অত্যন্ত জ্যান্ত তাদেরকে কবর দিচ্ছে মাটিতে দাফন করে দিচ্ছে এবং জ্যান্ত তাদেরকে নদীতে সাগরে ভাসিয়ে দিচ্ছে হাত পা সভ্যতা গোটা মানব জাতির জন্য এর চাইতে সভ্যতা এর চাইতে উত্তম এর চাইতে সুন্দর এর চাইতে পরিপূর্ণ কোন নীতি আজ পর্যন্ত পৃথিবীর কোন সমাজে কোন ধর্মে কোন কৃষ্টি কোন সভ্যতায় আবির্ভূত হয়নি আর কেম সার্বিকভাবে আমরা আল্লাহ ও তার রসুলের আদর্শকে সব আদর্শের উপরে পরিপূর্ণ বা উত্তম হিসাবে আখ্যায়িত করি তবেই আমাদের ইমান এবং আমল হবে মজবুত ও সুদৃঢ় আল্লাহ সুবাহ আমাদের তৌফিক দান করুন আমিন আমিনা ফরকাতক يا الله محمد رسول الله محمد رسول الله ارجو انت الرحيم يا الله انت الكريم منك انت العليم يا سلام عليكم ورحمه الله وبركاته আমি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 प्रति शनिवार रत साढ़ सा पुन समचारकाल साढ़ नटाय बांगदेश